وَصْبِرُوا إِنَّ الله مع الصَّابِرِينَ إن الحمد لله نحمده و على رسوله الكريم أما بعد كتاب المشاري أدى حد شطراتم أدى حد شربوشش أدى مشابوستات حد شدر كوشلر بباركت خدر أدى তিনি যুদ্ধের কৌশলের ব্যাপারে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় করেছেন যে কোন একটা বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি উল্লেখ করেছেন ব্যাপারে কৌশল হচ্ছে আল্লাহ সুহানা তা আলা পাঁচটি বিষয়ের কথা উল্লেখ করেছেন আয়াতের মধ্যে যে এই জিনিসগুলো যেকোনো সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান থাকবে তারা সংখ্যা যতই অল্প হোক না কেন তারা নিশ্চিত রূপে বিজয়ী হবে যে আপনার আল্লাহ সু এই গুণাবলির কথা বলেছেন সুরা আংফালের পঁয়তাল্লিশ থেকে হে মান্দারগন যখন তোমাদেরকে কোনো দলের সম্মুখীন হতে হয় তখন দৃঢ়পদ থাকবে সাহেব থাকবে এবং আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করবে যাতে তোমরা সফল কাম হতে পারো পূর্ণ যে গুণাবিলিগুলোর কথা বলেছেন যেকোন একটা বাহিনীর জন্য আল্লাহ সোবাহা তাহলে এখানে এক হচ্ছে যে ফার্স্ট বুত মানে ধ্রুয়পদ থাকো থাকা এটা হচ্ছে ফাস্ট কোয়ালিটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়ালিটি তারপর হচ্ছে যে অজ কর আল্লাহকে স্মরণ করা কি জন্য লাল রাখুন তুফলি হন আল্লাহ বলছেন যাতে তোমরা সফলকাম হতে হইতে পারো সুতরাং আল্লাহ স্মরণ করো এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি তৃতীয়ত হচ্ছে যে আপি আল্লাহু এবং তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো मध्य विवाद करबाना मध्य डिविसन करबाना सबर करी তাহলে পাঁচটা গুণাগুলি হচ্ছে সাবেদ বা ধৃঢ়পদে থাকা দুই নম্বর হচ্ছে আল্লাহ স্মরণ করা তিন নম্বর হচ্ছে আল্লাহ এবং তেরসুলের আনুগত্য চার নম্বর হচ্ছে বিবাদ বিসম্বাদ থেকে বিরত থাকা পাঁচ নাম্বার হচ্ছে সবর করা অথবা ধৈর্য ধারণ করা দ্বিতীয় যুদ্ধের কৌশল হচ্ছে ধোকা দেওয়া শত্রু বাহিনীকে দেওয়া এ সম্পর্কে আল সাল্লো খদা মানে যুদ্ধে হচ্ছে ধোকা বুখারি এবং মুসলিম থেকে বর্ণিত তো মুজাহিদদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং তাদেরকে সব কৌশল নিতে হবে শত্রুপক্ষকে ধোকা দিতে হবে তাদেরকে ব্যাপারে বলা হয় থাকে যে তিনি যখন ডুয়েল ফাইটিং এ অর্থাৎ দ্বন্দ্বযুদ্ধ অবতীর্ণ হয়েছিলেন তো তিনি হ আমরের কাত বরাবর পিছনে তাকাইলেন এবং বললেন যে আমর আমি তো শুধু তোমার সাথে যুদ্ধ করতে এসেছি তোমরা দুজনের সাথে নয় আমার আশ্চর্য হল সে পিছনে ফিরে তাকালো দেখতে আলী রেজাল আহমন বললেন যে যুদ্ধে হচ্ছে পুরাটাই হ্যাঁ অতঃপর কৌশল হচ্ছে বাহিনীর গন্তব্য প্রকাশ না করা মানে টার্গেট সম্পর্কে আগে থেকেই এক্সপোজ না করে কোন যুদ্ধে মুসলিমরা যথাযথ প্রস্তুতি নিতে পারে এটার জন্যই শুধুমাত্র তিনি এটা আগে থেকে বলছিলেন এছাড়া অন্য কোন যুদ্ধে রসুল ইসলাম পূর্ব থেকে টার্গেটকে এক্সপোজ করেন না সুতরাং এটার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আছে সমস্ত উম্মার জন্য এবং যারা ফাইটে অবতীর্ণ হয় যে সিক্রেসি অবলম্বন করা গোপনীয়তা অবলম্বন করা এবং বেসিস পাস করা যে যার জন্য যতটুকু ইনফরমেশন এবং টার্গেটের ব্যাপারে গোপন রাখা ইভেন দেখি আমরা নিজের ক্লাসের সাহাবিদের কাছে জিনিসগুলো এক্সপোজ করতেন না এটাতে কি শিক্ষা আছে আমাদের জন্য যে কোনোভাবে যাতে শত্রু বাহিনীর কাছে পূর্ব থেকে সংবাদ পাওয়া যায় না কারণ সম্পর্কে জানতে পারে মোকাবেলা করার জন্য যা যা প্রয়োজন তারা এটা গ্রহণ করে প্রস্তুতি কিন্তু যদি তাদেরকে সারপ্রাইজ এটা করা যায় বা নিজেদের বাহিনীর ব্যাপারে গোপন রাখা যায় ইনফরমেশন যে কতজন কি ধরনের সামান বা কি ধরনের অস্ত্রপাতি আছে একটা বাহিনীর থেকে প্রতিচ্ছবি ওই দুধকে দেখে যাচ করা হয় ওই বাহিনী সম্পর্কে যে তারা কতটুক তাদের শক্তি সাহস বুদ্ধিমত্তা তাদের যে লিডিংশিপ এভ্রিথিং এর ব্যাপারে ধারণা করা হয় লেখক বলেন যে বহুবার অনেক বাহিনীকে তাদের সিদ্ধান্তহীনতা এবং বোকামি বা তাদের যে দুর্বলতার জন্য তাকে অনেক ছোট করেছে বহুবারে অনেক সেনাবাহিনী তাদের দূতের মর্যাদা এবং সাহস সাবলীয়তা এবং জ্ঞানের জন্য শত্রুপক্ষের কাছে ওই বাহিনীকে শ্রদ্ধার বসিয়েছে সুতরাং আমিরের উচিত এই গুরুত্বপূর্ণ পদের জন্য সঠিক ব্যক্তিকে নির্বাচন করা এবং একই দূত তাকে যার ফলশ্রুতিতে দূতের ওই মিশনের কার্যকারিতা কমাই দিবে অথবা এমন হতে পারে অনেক সময় অথবা দেশ বিদ্রোহের জন্ম নিতে পারে পঞ্চম কৌশল বা আমিরের উচিত যে মজলিসে। मध्य जिहा पायत हादिसमूह मुस्लिम पूर्ववर्ती इतिहास कौशल ए वीर पूर्ववर्ती वीर स्टोर हिस्ट्री गांधी तरफ सामने पाठ कर इन्सपायर एटर माध्यम तरफ अंतर सहस बढ़ाते थे अंतर भय प्रयोजन থেকে এই জিনিসগুলো আমরা জানি যে তিনি ইন্সপায়ার করতেন অথবা আল্লাহ রসুসম থেকে হয়তো শহীদের মর্যাদা সম্পর্কে কোন হাদিস বর্ণিত হয়েছে কোন সাহাবি দাঁড়িয়ে গেল বলে যে তুমি কি সত্যি এটা রাসুসম থেকে শুনেছো সাথে সাথে সে যুদ্ধে চলে গেলো এবং যতক্ষণ নাম শাহাদলো ততক্ষণ ফাইট করলো তো এরকম অনেক অসংখ্যবার ঘটেছে এটা এটা হয় এরকম মানুষ সভাপতি যখন আল্লাহ রায়ত এবং হাদিস এবং শাহিদদের মর্যাদা জাতীয় বিষয়গুলা যখন তাদেরকে ইন্সপায়ার করা তখন তারা ফুললি মানে এটার প্রতি আগ্রহী হয় এবং কোনো কিছুকে তখন তারা ভয় করে না সব কিছুকে ভয়কে জয় করে তারা আল্লাহর জন্য নিজের জীবনকে বিলায় দিতে প্রস্তুত হয় তো এই জন্য এটা একটা কৌশল অবশ্যই মানে তাদের বাহিনীকে সবসময় ইন্সপায়ার রাখতে হবে কারণ এই বিজয় নৈতিক ভাবে উন্নত আর ওরা মৃত্যুর তিনি এখানে ছয় নম্বর কৌশল বলেন যে একটি যুদ্ধবিগ্রহ ব্যবস্থাপনার মৌলিক আলোচ্য বিষয় হলো লিডার নির্বাচন আমির নির্বাচন যে একটা জিহাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে যথাযোগ্য আমির নির্বাচন করা লিডার নির্বাচন করা কারণ একজন আমিরের যে লিডার জিহাদের জন্য তার যে সব গুণাবলী থাকা উচিত তা হলো সাহস তাকুয়া এবং ধৈর্যপূর্ণ যে প্রশান্ত মন মজবুত হৃদয় এবং তার শিকি বা যুদ্ধ বিষয়ে তার অভিজ্ঞতা অর্থাৎ তিনি সারি এবং দুনিয়া দুই জ্ঞানে তিনি হবেন পরিপূর্ণ তখন মানে তার থেকে রাইট ডিসিশন আসবে কিন্তু এক বিষয়ে বেশি স্যার এই বিষয়ে ওই রকম জ্ঞান নাই তখন অনেক সময় হয়তো বা ভুল সিদ্ধান্ত আসতে পারে আবার স্যারই জ্ঞান আছে কিন্তু দুনিয়াবি নলেজ নাই এটা প্রয়োগের ক্ষেত্রে সে হয়তো অনেক ভুল করতে পারে এবং এটা সে হয়তো যথাযথভাবে নেতৃত্ব দিতে পারবে না এখানে তিনি বলছেন যে যদি লিডার এমন হয় যিনি একদম এক স্কলার বলেছেন যে এক হাজার শিয়ালের নেতৃত্বে একজন সিংহ থাকার একটা শিয়ালের নেতৃত্বে এক হাজার সিংহ উত্তম আল ফেরামি যিনি হচ্ছেন একজন প্রসিদ্ধ মুজাহিদ তার সময়ের তিনি বলেন যে মুজাহিদ নেতার দশটা গুণাবলী থাকা প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ তিনি বলছেন এক নম্বর একটা সিংহের হৃদয় ধারণ করো যে কখনো ভয় অনুভব করে না একটা বাঘ হিসাবে গর্ব অনুভব করো যে কখনো শত্রুর সামনে নিজেকে অবনমিত করবে না তিন নম্বর হচ্ছে ভাল্লুকের মতো নির্মম হও যে তার সব অস্ত্র যুদ্ধ করে তার থাবা এবং দাঁত চার নম্বর হচ্ছে বোয়ার মতো আক্রমণ করো যে তার পাশে ঘুরে না পাঁচ নম্বর আক্রমণ করো যে যদি এক দিক থেকে কাজ না হয় তবে অন্য চেষ্টা করে হচ্ছে পিঁপড়ার মতো অস্ত্র বহন করো যে তার ভারের অতিরিক্ত বোঝা বহন করে অর্থাৎ পিঁপড়া তার তার যতটুকু জনে আছে গুণ বেশি বোঝা বহন করে তো এরকম তুমি অস্ত্র বহন করো সাত নম্বর হচ্ছে পাথরের মতো শক্ত হও এক নম্বর হচ্ছে গাধার মতো ধৈর্যশীল হোক গাধা হচ্ছে এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝা যে একদম মানে এরকম ফার্ম হয় দরকার দশ নম্বর বিষয় হচ্ছে ইগলের মতো চতুর ইগলের মত হও যে সময় সুযোগ খুঁজে অতঃপর কৌশল হচ্ছে गुप्तचर बंदा शत्रु तरी कर सरंजामी कल की थिंग सबकि खोजखबर नहीं पाठ তাদের সৈন্য সংখ্যা তাদের লিডারকে তাদের বিয়ের সম্পর্কে তাদের কি পরিকল্পনা তাদের কি কৌশল সব সম্পর্কে আমি এরা রুচিত যে শত্রুপক্ষের যে লিডার আছে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা তাদের মধ্যে ডিজ সৃষ্টি করা যাতে তারা ফিরে বাধ্য হয় আমরা সল্লা আসলাম থেকে দেখি আজকে বিভিন্ন যুদ্ধক্ষেত্র থেকে জার ঝারিয়ে নিয়ে ব্যাক করে একটা অন্যতম কৌশল তারপরে তিনি যে লিডার আরো উচিত তাদের এসব নেতাদের নামে বিভিন্ন মানে নকল চিঠি বা এসব কাগজপত্র লিখে শত্রুদের মাঝে করে তাদের বিভ্রান্তে যেন কোন না করে কারণে বিছায় থাকা উচিত নয় কারণ সে যদি বিজয় হয় তবে সে যা বিনিয়োগ করছে তা থেকে উত্তম বিনিয়োগ সে রিটার্ন পাবে সেটা থেকে অনেক উত্তম জিনিস পাবে আর যদি সে পরাজিত হয় তবে তার যে সব অর্থ সে তার কাছে গচ্ছিত ময়দানে মুসলিমের জীবন ব্যয় করার সাথে অর্থ ব্যয় করা অনেক ভালো অতঃপর কৌশল হচ্ছে যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হলো গেরিলা ওয়ারফেয়ার ग्रेरिलाक्रमणति गरिल आक्रमण शत्रु मान भीति भूमिका पालन सरप्राइज्रीट करपूर्ण स्पेशल शत्रु बाहर लिम बाहन संख्या कम है तक गेरलाजक जमीन वस्तवता देखते कारण जो सरप्राइज एटक्री हतम्ब हो जाए থেকে আক্রমণ হয়ে তারা করে সৈন্যদের মাঝে মাঝে দ্বিধাবিভ সৃষ্টি হয়ে যায় এবং তারা পান্নি পিছিয়ে কোন দিক থেকে মোকাবেলা করবে তারা এরকম দিশে হারা হয়ে যায় ফলে তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং তাদের মধ্যে নৈতিক শক্তি হ্রাস পায় তাদের বিশ্বাসের মধ্যে ফাটল ধরে অতঃপর কৌশল হচ্ছে যদি কোনো আমির কোনো শহর জয় করতে চায় তবে তাকে অবশ্যই তার আশেপাশের গ্রাম বা উপশহর অংশগুলোতে শুরু করা উচিত তো তিনি এখানে একটা এক্সাম্পল মেনশন করছেন যে কোন একজন রোমান সম্রাট তার যেসব নাইট ছিল তাদের যে কর্মকর্তারা আসছিল বীররাজ তখন তাদেরকে সে একটা টেস্ট করতে চাইলো সে কি করলো कम्बलर कर ना फ मुद्राते दलपति हो बाहन लीडर नियोग करबारा तक चेष्टा करलो बर्थ हलो তখন ওই সম্রাট কম্বলটাকে ভাস করলো এবং এটা করার মাধ্যমে পারা দেওয়ার প্রয়োজন হয় নাই তো সে দ্বারা দিয়ে বললো যে তুমি যদি কোন রাজধানী দখল করতে চাও তবে তোমাকে আশেপাশের এলাকা থেকে ছোট করে আনতে হবে অতপর কৌশল হচ্ছে রসুল সাল্লাহাম মুসলিমদের শত্রুদের মুখোমুখি হতে আগ্রহী হতে নিরুৎসাহিত তবে তখন দৃঢ় থাকো অর্থাৎ এটার উপরে আকাঙ্ক্ষা করতে আল্লাহ রসুল নিষেধ করছেন বোখারি এবং মুসলিম থেকে বর্ণিত অতপর কৌশল হচ্ছে রসুল শত্রুর শরীর বিকৃত করতে নিরুৎসাহিত করছেন সৈন্য দলের উচিত তাদের যেকোন ধরনের প্রতারণা থেকে সতর্ক হওয়া এবং কারো কথা ধরে বসে না থাকা তো এই হচ্ছে যুদ্ধ কৌশলের ব্যাপারে অধ্যায়ের সমাপ্তি তো সর্বশেষ তিনি কিছু কথা যাদের কাছে না তুমি জানো যে তুমি তার অনুরূপ প্রতিদান দিয়েছ তো এটা প্রত্যেক মুসলিমের উপর দায়িত্ব যে তারা যে রহমতের মাঝে রয়েছে তার উপলব্ধি করা এবং যারাই রহমতের কারণ তাদের প্রতি সুক্রিয়া আদায় করা মুসলিমদের তাদের জন্য দোয়া করা উচিত যারা তাদের জীবন আল্লাহর জন্য উৎসর্গ করেছেন যতক্ষণ ইসলাম আমাদের কাছে পৌঁছে অর্থাৎ আমাদের কাছে ইসলাম পৌঁছার আগ পর্যন্ত যারাই ইসলামের জন্য রক্ত দিয়েছেন তার জন্য তাদের এফোর্ড দিয়েছেন তাদের জন্য দোয়া করা এটা উচিত মুসলিমদের জন্য উচিত এবং আমাদেরকে এই কথা স্বীকার করতে হবে যে আজ আমরা এই যে ইসলাম পেয়েছি এটার পিছনে অনেকেরই স্যাক্রিফাইস জড়িত এবং আমাদের এই বিষয়ে সুনিশ্চিত হবে যদি আল্লাহ আমাদের গ্রাহমা না করতেন সাহাবা এবং তাবাইনদের দ্বারা এবং যেসব ব্যক্তিবর্গ যারা তাদের অনুসরণ করেছেন তারা ইসলামের প্রতিরক্ষা বাহিনী এবং উম্মার যারা বীর আছে তারা যদি তীর ধনু বর্ষা ধারক না হতেন এবং পূর্ব পশ্চিমে এই মুসলিম ল্যান্ড বিস্তার করার প্রয়াস না করতেন তারা তাদের লাইফ না দিতেন তাহলে আমরা হয়তো ইসলামের আলো পাইতাম না যারা তাদের সম্পদ ব্যয় করে পৃথিবীর সবচেয়ে শক্ত এবং কঠিন বাহিনীর যারা যুদ্ধ করেছে এবং পরাজিত করেছে রোমান এবং পার্শিয়ানদের নিচু করে এবং তরবারের মাধ্যমে তাদের রক্ত বিভাষা করে তাদের মধ্যে যারা আমাদের জন্য ইসলাম আমরা পেয়েছি তাদের জন্য আমাদের কাছে আমাদের দোয়া করা উচিত তাদের অনুসরণ করা উচিত যদি এটা তাদের মাধ্যমে না হতো তাহলে হয়তো এমন হতে পারতো যে ইসলামের ছায় আমরা আজকে আনন্দ করতাম না অথবা ইসলামের কোন নাম নিশানা হয়তো বা আমাদের কাছে পোস্ত না আল্লাহ সুহানা তো তারা আল্লাহর কাছে তাদের যে এফোর্ট এটা কবুল হওয়ার জন্য তাদের জীবন এবং সম্পদ নিয়ে যে মূল্য দিয়েছেন তা আমরা গ্রহণ করেছি এবং আমরা তাদের জিহাদের পথকে অবশ্যই অবজ্ঞা করি না আমরা আজকের জমিনে এই যে নিচু অবস্থা মুসলিমদের যে হীন অবস্থা এবং তাদের হচ্ছে আমরা আমাদের হাতকে ছেড়ে দিয়েছি এখন পর্যন্ত যুদ্ধ কথা বলে না ওইভাবে এবং এটার জন্য উদ্যুদ্ধ করে না কারণ দিন দুর্বল হয়ে পড়েছে এবং আমাদেরকে এমন ভাবে করা হয় যে কোনো পাখি যেরকম অর্থাৎ ভূমি থেকে দানা তুলেছে অথচ সুতরাং আমার ভাইগণ যে স্বীকার করো আমাদের অবস্থা হচ্ছে ভুলণ্টিত স্বীকার করো যে আমরা পূর্ণতা প্রাপ্তির পর আজ আমরা শূন্য এবং এটা স্বীকার করো যে এটা শুধুমাত্র হয়েছে তখন কেউ তাকে আর আল্লাহ করে দেন কেউ তাকে না তো লেখক বলেন যে হে আল্লাহ আমার কলম যা লিখেছে তা তোমার পক্ষ থেকে বর্জন করো না এবং আমি যে কিতাব লিখেছি তা আমার বিরুদ্ধে শেষ বিচার দিন সাক্ষ্য হিসেবে তুলে ধরো না এবং আমি তোমার কাছে একজন এই কিতাব লেখার প্রায় দুই বছর পরে তিনি শাহাদা প্রাপ্ত হন আল্লাহ শাহিদ হিসাবে একসেপ্ট করুন এবং আল্লাহর কাছে আমরা দোয়া করে এই উম্মা জিহাদের দিকে ব্যাক করো যেরকম রাফিসাম বলছেন যতক্ষণ না তোমরা তোমাদের দিনে ব্যাক করবে জিহাদের দিকে ব্যাক করে আল্লাহ তাদেরকে দান করুন মুসলিমদেরকে জাগরিত করে দিন ইনশাআল্লাহ তো এখানে আমরা আমাদের সমাপ্তি করতেছি আমাদের সিরিজের শুভান কব্হমি হামি কষল লা কৌতু বে লাই